সব গুজারি ব্লক মসজিদ আঠাইশ নয় দু হাজার বারো আলহামদুলিল্লাহ فالحمد لله الذي لا نخصي ثنان كما هو أثنى على نفسي فالحمد لله الواحد الأحد السمد الذي لم يتقص صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا عد الأمانة نسها الأمة كشف الغمة وجاهد في الله حق جهاده صلى الله على صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله আমার <laughs> সম্মান আমাকে রুচা বুচা পেন por la সেটা বাংলাদেশের মানুষের আমার পড়ে ব kisses me贍, sao้า ব ব opic ব ব ব ব ব ব ব ব ব ব ব ব,বoi ব,ব ব ব ব ব ব. ব ব ব ব ব ব ব ব ব বব ব,ব ব ব ব নৌলা কাউরা বসিয়ে রাখ আল্লাহর জগত আমাদের চেয়ে ছোট গেছে আমরা বিশ্ব मोदपुरे अमुडा जेरतो वैष्णव प्रति जेरतो वैष्णव मतदार की ता ओ तेतो नामित है तेतोने और जो कोई चाहे दैले मनन रूप के बोले चरण मैंने रतन रूप की मारे चाहे दैले रतन रूप के जो पाहु दूड़म के जो बोले आचार्य के तो कोई था लाखों जो हर एक मनुष्य जिसके बना इताला शक्ति पूरी देसी है हर एक को उसको बनाने कि जो उसका रास्ता के आपके सारा दुनियाarnos जो आधुनिक रहमत का दुनिया के लाखों और भी के वही स्थिति को जन्म नीचे के तीन का लाभ जाने तीन का थोड़ा दूसरे तीन आते हैं धीरे মাঠে কালান্দার হাত কে সোজা সোজা হলো মাথা তুলে দেখো যে জবান নিলো এটা জবান তিনunier তিনের ওদিন ছিল কি जो दिन दुनिया रोटी इसी दुनिया से सिर्फ पाए तो नमाज़ के लिए रखे सुकरन के से सिर्फ पाए तो नमाज़ के लिए रखे जो भी सिर्फ पाए लेकर ना और कल महीने रहन के तरफ চার জিন্দি ছোটো ষাট সত্তর প্রত্যেক ব্যক্তিকে থাকতে হবে হয়তো ষাট না হয় সত্তর এরপরে আমরা তিনগুলির করি সীমার জন্য ok mm -hmm. de la তারা বুনিয়াদের পিতে যারা এগ্রিকালচারের বুনিয়াদের উপরে ছিল এদের দিকে তাকায় দেখ যারা শক্তির বুনিয়াদের উপরে ছিল এদের দিকেও তাকায় দেখ একের জাতির একের বুনিয়াদ আল্লাহ কোরআনের তুলা ধরতে শেষমেশ নিয়ে আসবে সম্পর্কের বুনিয়াদ আমি বলি মাঝে মাঝে যে নবীদের পরে যদি কারো মর্যাদা হইত তাহলে আবু তালেবের মর্যাদা সবসে বেশি হইতো। কেন কেন কেন আবু তালেব ওই ব্যক্তিকে চল্লিশটা বৎসর কিনায় জড়ায় রাখতে যার উপরে আল্লাহর কাছে কোনো ব্যক্তিত্ব নাই সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ যার উপরে আল্লাহ কোনো ব্যক্তিত্বই রাখেন নাই কোনো ব্যক্তিত্বের কসম আল্লাহ খান নাই আর এটা আল্লাহ সানো না কোন ব্যক্তিত্বের কসম খাবে কিন্তু আল্লাহ নিজের বন্ধুর কসম খাইতে লা কোন ব্যক্তিত্বের কথম আমার কাছে নাই আমার কাছে তো আমার ব্যক্তিত্বের উপরে কারো ব্যক্তিত্ব নাই বিদায় আমার কাছে আমার দাঁতের কথম ছাড়া কোন অমরুকা আমি তোমার দাঁতের কথম খাইতে সমগ্র সৃষ্টিকে আল্লাহ বলতেছে তোমার আমাকে রাজি করা কারো কোনো রাস্তা নাই সব রাস্তা বন্ধ করে দিতি একটা রাস্তা খোলা রাখতি আমাকে রাজি করো আমাকে রাজি কিন্তু আল্লাহ বন্ধুকে বলতেতে বলতেছে মোহাম্মদুল রসুলছেন ও বন্ধু ও দোস্ত আপনাকে আমি রাজি করেই ছাড়বো সমগ্র যোগতার সৃষ্টি আমার বেতার পিছনে দৌড়াইতেছে আমাকে রাজি করার পিছনে দৌড়াইতেছে ও বন্ধু আমি আপনাকে রাজি করার পিছনে দৌড়াইতেছি তার লোকের লাইনের বুনিয়াদের উপরে যে মেহনত করবে সে আমাদের কাছে মর্যাদার ইজ্জত আর দাম পাবে এরকম পাবে এরকম পাবে দুনিয়াও পাবে আখেরা তো পাবে দুনিয়াও তাকে দিব আখেরা তো দিব মেরে দোস্ত ওই জাইল লাইনের আজকে বুনিয়াদীত ভুলে যাওয়ার কারণে যে উম্মত ওই মকাম দিচ্ছেন কোন উম্মত কে দেন নাই আজকে ওই উম আজকে ওই উম সব কিছু হারা হয়ে গেছে হারা আজকে উম্মত বটকাইতেছে দুয়ারে টুয়ারে ঘুরতেছে আর উম্মতের উপরে ছায়া রাখার মতো আজকে কেউ নাই উম্মতে চিৎকার শোনার মত কেউ নাই মনে হয় আল্লা আল্লা না, উম্মতের আওয়াজ কে আল্লাহ সইতে পারতেন না উম্মত হাত আর ওই হাত কবুর ছাড়া নামবে এরকম মুহূর্তই ছিল না ছিল এক ছিল সাহাবাহাম চাইতে দেরি না চিন্তার বিষয় ছিল না এটা চিন্তায় আসতেই পারে না যে সমুদ্র সমুদ্র থাকবে আর এর উপর দিয়ে ঘোড়া দৌড়াবে আর পানি পানি থাকবে তরঙ্গ তরঙ্গ থাকবে আর এর উপর দিয়ে ঘোড়া দৌড়াবে তার খুঁড়ো পানির ভিতরে ঢুকবে না এটা তো অসম্ভবের বিষয় কিন্তু হাত দিতে তো আল্লাহ দৌড়ে আছে দৌড়াইছে না দৌড়ে নেই চাই তো দৌড়েছে চাই এই তো দৌড়েছে যখন আমির সবকে জিজ্ঞাসা করছে আমা না পাহাড় আমাদের সামনে সমুদ্র পার হওয়ার মতো কোন ব্যবস্থা নাই তো আমি মুক্তি হাসে দিয়া বলতেছে লা পাহাড় তোমার নামে ঠাললাম আমরা চাইতেছি আর তুমি তাদের মস্ত তুমি পানি পানি রাখতে পারো তরঙ্গকে তরঙ্গ রাখতে পারো আর আমাদের ঘোড়া কে দৌড়াইতে পারো আর পানি ঢুকবে না পানি পারবে কি কইরা চিঠির ভিত্তিতে সমুদ্র তাজলা দরিয়ায় নীল পানি ছাড়তে পারতো চায়া ফেতে ওমর কি করবে না দিয়া করবে কি ফেসে এরকম ব্যক্তিত্ব এরকম সত্তা এরকম কাজ যাদের চাওয়া কখনো পানি দিতে বাধ্য পানি দিতে বাধ্য ঈশ্বর তো করে ফেলছে যদিও আকলে আসে না যে অগ্নিগিরি ঈশ্বরের সিফনে যাবে কি করা কিন্তু ইশারা তো করে ফেলছে এরকম ব্যক্তিত্ব ইারা ফেরত দেওয়া যায় না বর্ডারে লিভিয়ার শেষ টিউনেসিয়ার বর্ডার আমি গেছি যখনই যাই তখনই যখনই গেছি তখনই মনে উঠছে হায় তোমার হাত দুটা যদি থাকত আজকে সমগ্র দুনিয়ায় কোটি কোটি ডলার ফায়ার সার্ভিসের পিছনে খরচ করার প্রয়োজন ছিল না তোমার হাতটাই জগতের জন্য আগুন নিপতে বাধ্য ছিল ছিল না ছিল না এটাই বুঝাইতে চাইতেছি আল্লাহ করো কাল আমাকেও সবাইকে বুঝবে দেখায় ভূমিকম্প রোদ হবে টোকার উপরে যেটা আকলে আসে না ভূমিকম্প আর এটা টোকার মাধ্যমে ফেরত যাবে শুধু টোকা মারবে টোকা জমিনে। ওমর রবি আল্লাহাল টোকা মারা দিতে তোমার টোকা মারামাফ করি না কোথার ভূমিকম্প কোথায় চায়া ফেলছে সৈন্য যত দূরে থাকুক না কেন আমার আওয়াজ পৌঁছাইতে হবে আমাকে দেখাইতে হবে আমিও দেখতে হবে তিন হাজার কিলোমিটার দূরে বন্দর আব্বাসে পরাজয়ের দিকে দাঁড়া দৃশ্যকে অবলোকন করতেছে আল্লাহর কাছে চায়া ফেলছে শূন্য তো আমি পাঠাইছি তোমার রাস্তা শৈন্য তোমার পাঠাইছি আমি কি অবস্থায় আছে আমাকে দেখাও না দাঁড়ানো আল্লাহ পর্দা পর্দা ময়দানকে দেখতেছে আর সেনাপতি কে বলতেছে সাহিয়া তার জাব সাহিয়া পাহাড় কে সামলা যদি জয় যদি জয় অর্জন করতে চাও পরাজয়ের থেকে বাঁচতে চাও তো সামলাও খোঁজবার ভিতরে এই শব্দ সবাইকে আচ্ছা দিতে সবাই জিজ্ঞাসা করতে আমি তো খোঁজবার অংশ না এই কথা আবার কি বললেন আমি বললেন যুদ্ধে যুদ্ধের সামনে তুলা ধরতে মুসলমান পরাজয় বরণ করতেছিল দুশ্মন পাহাড়ের দিক থেকে আক্রমণের প্রস্তুতি নিতেছিল আমি তাদেরকে বৈরা দিতে ছাড়িও সেনাপতিকে বলতে সারিও পাহাড়কে সামনে আনাও পরাজয় বরণ থেকে বেচা যাবে আর তুমি ধরতে আর বলতে সারিয়া আর কৌল উমারিয়া কতম খায় বলতে আল্লাহ কসম শুনছি আর আমি চোখে দেখছি ওমর আল্লাহ রসুলের নাম করে তারাই আমাকে বলতে আসে না কিসের বুনিয়াদের উপরে বুনিয়াদ দুনিয়ার বুনিয়াদ শক্তির বুনিয়াদ আধিপত্যের ক্ষমতার বুনিয়াদ সম্পদের বুনিয়াদ দুনিয়ার কোন বস্তুর না ওইখানে বুনিয়াদ ছিল চাই লাইনের মেহান্ন লাইনের মেহান্ন বুনিয়াদ ছিল চাই লাইনের মেহান্ন বুনিয়াদ তাদের উঠে আস চাইলে রদ করার ক্ষমতা নাই ম্যাগকে ইশারা করতে তো ম্যাগ আসতে বাধ্য বাধ্যত না বাধ্য না শুধু আসতে বাধ্য না জমিনে বর্ষিত হইতেও বাধ্য শুধু বাধ্য না বলছে আমার না হয় আবার চলো এবার হয়ে গেছে কাজ চলো সেও আসতে বাধ্য চাইতে বাধ্য আল্লাহর চাওয়া তারা চায়া ফেলে তার আল্লাহ দিতে ও। এই জন্যই তো হাদিসে আছে এই জন্যই কিছু এরকম আমার বন্ধ আছে আমি খালি আচ্ছা দিতে পারি না যদি এরা এরকম জিনিসের উপরে কষ্ট খায় সেটা হওয়ারই না তারপরও আমি কষ্টকে পুরা করতে বাধ্য হয়ে যাই চায়া ফেলতে করবো কি চায়া ফেলতে এরা তো আমার এদের মস্তব আমার কাছে আমার আমি এদের আছে না আদম ও আদম সন্তান ও আদম সন্তান ইন একদম সন্তান একদম সন্তান শোন শোন যদি আমাকে পাওয়া যায় সব পাওয়া যাবি আর আমাকে যদি না পাস তাই সব হারাবি লকারে লক্ষি তুই লকারে দেখবি তোর হাতে লকারে রাখত তোর হাতে তালা বন্ধ করত যাবি তোর হাতে লকার কেউ খুলতে পারে নাই কিন্তু তুই খুলবি খুলে দেখবি কিচ্ছু নেই সব হারা যেতে কেননা আমাকে যদি হারাত সব হারা ফেলবি আর আমাকে যদি পাত তো ডুবা জিনিসকে আমি বাসায় দিব তুই আমি বাসায় আমাকে যদি পাঁচ পাবি এজন্য চাই লাইনের মেহান্ন চাইল্ড লাইনের মেহান্নারা আল্লাহর কাছে ইজ্জত ও পাওয়া যাবে আল্লাহর কাছে কদ্র কিমতো পাওয়া যাবে মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত লাইনের মেহান্ন প্রথম মেহেন্দ্র ইমানিয়তের লাইনের মেহান্নতের লাইনের মেহানের মেহান্ন ইমানের লাইনের মেহেন যার দ্বারা ইমান পাড়ে ইমান কমা মতলুব না ইমান পাড়া মতলুব ইমান কমা মতলুব না ইমান বাড়া মতলুব ইমান কম কেটাল্লা চান না চান ইমান পাড়ার মেহেন্ন ইমানিয়তের মেহান্ন ইমানের লাইনের মেহান্ন ইমান ইমান ইমান ইমান ইমান শুধু মেহান করা এতটুক মেহেনে দোস্ত ওমেরে দোস্ত ও মেরে দস্ত কেমনে বুঝেলে যে উন্মুখ বুঝবে কেমনে বুঝেলে যে আসবে মেহান্ন রু আছে ভিতরে আছে ইমাল হইলো ওই জিনিস এটি হইলো ওই জিনিস যার বুনিয়াদ হলো বুনিয়াদের উপরে আল্লাহর কাছে দাম সর্বপ্রথম মেহান্ন কেননা মেরে দোস্ত যদি কেউ আল্লাহর কাছে দাম না গেল দুনিয়াতে যতই বড় দামি হোক না কেন আল্লাহর কাছে তার কাছে কোন দাম নাই ও বেড়ে আবু তালেবের কোনো দাম নাই কিন্তু বেলাল ওইখানে যেখানে কারো পৌঁছার ক্ষমতা নেই মান্যেওয়ালারা ওইখানে যেখানে কোন ক্ষমতা কোন দাম আবু তালেদের কোন দাম নাই কিন্তু আল্লাহর দেখেন দাম হ্যাঁ আমি তো বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ একদিকে যদি টাকান তাহলে দেখা যাবে এর চেয়ে জঘন্য কোন ব্যক্তিত্ব আল্লাহর সৃষ্টির ভিতরে নাই সৈলিয়া মোহাম্মদুল রসুর উল্লাহ যার উপরে আল্লাহর ব্যক্তিত্ব ছাড়া কারো ব্যক্তিত্ব নাই তাকে খোলা নিয়া তার কল্যাণ নেওয়ার জন্য ঠিক না কে চাইতেছে কারো সাহস নাই যে ওইটা করবে হ্যাঁ সৃষ্টির ভিতরে কারো এই সাহস আল্লাহ দেন নাই যে খোলা তলবারি হাতে নিবে ঘ কোন ব্যক্তিত্ব নাই ঠিক না হ্যাঁ হাল্লা সৃষ্টির ভিতরে আছে নাই কিন্তু আগে বাড়তেছে কল্যাণ নেওয়ার জন্য ওমর আগে বাড়তেছে আর অন্য উমরের হাদায়তো তার কদমে আগে বাড়তেছে আতা দেখেন আতা আল্লাহ দেওয়া দেখেন সেও কদম আগে বাড়তেছে গতিতে তার আগে বাড়তেছে ঠিক না না বাড়তেছে না আ হেদায়তো তার কদমে আগে বাড়ছে সেও জায়গা মতে পড়ছে হেদায়ত তার সাথে এসে ঠিক না হদায়ত দেওয়ার সাথে সাথে এরকম ব্যক্তিত্ব এরম জায়গায় পড়ছে যেখানে ক্ষমতা রাখে না তুমি আর না তোমার উপরে আর কেউ নাই তোমার প্রাণ হয়তো এরকমই হয় মেরে ভাইও মেরে ভাইও আল্লাহ বুঝেছে তোমাদের মেহনতের কদম বড়বে তোমরা চিন্তা করো আমি কিরকম দিব কল্লা নেওয়ার জন্য তার উপরে কোনো কর্ম দুনিয়াতে হইতে পারে না এরকম নিকৃষ্ট কর্ম এরকম নিকৃষ্ট কর্মের ব্যক্তিত্ব দুনিয়ায় হইতে পারে না কিন্তু তার কদম যখন ওই দিকে বাড়ছে তো আমার আটাও কিরকম বাড়ছে একটু টাকা এলাকা এরকম ব্যক্তিত্ব লাগার সাথে সাথেই ইমান লাগার সাথে সাথেই আল্লাহ রসুলের দিকে ঘোষণা আসতেছে নামাজ কোথায় পড়বেন ঘরে কেন তোর জাতি পড়তে দেয় না কোথায় পড়তে বলে চায় বাইতুল্লাহ ছায় প্রতিবন্ধকতা কি বলে তোর জাতি অমর বলছে আজকে বাইতুল্লাহ ছায়ায় নামাজ হবে আমি জানবো আর আমার জাতি জানবে নামাজ আর ঘরে হবে না বলছে বাস্তবিক সত্য অমর বলে হ্যাঁ হ্যাঁ সত্য আমি আসলে আমার নামাজ ঘরে এটা হইতেই পারে বলছে হামদা আমার পিছে থাকো সবার পিছে আর নিজে আগে চলো নামাজ হবে ভাই সায় যে চাই স্ত্রীকে বিধবা করতে সন্তানকে করতে। সে যেন আসে সালাম ফিরছে আর বলছে তুমি আজকে থেকে হতার বাতিলের ভিতরে পার্থক্য করা দিলাম তোমার চেয়ে ফারুক আজম আর কেউ নেই আবার বলছে ওমর ওমর তুমি তো ওমরই সততা রাখার জায়গা আল্লাহ তুমি কোথাও পায় নাই চালক সততাকে তোমার মুখের ভিতরে আল্লাহ রেখা দিতে যদি শততা পাইতে চায় তো তোমার মুখের পান্ডার থেকে নিতে হবে আর কোথাও সততা রাখা নাই তুমি শয়তা অমর শুনো শুনো শয়তান কাউকে ভয় পায় না কিন্তু তোমার নামে সে টিকেও থাকতে পারে না তোমাকে যে রাস্তা দিয়া যাও সেই রাস্তা পরিবর্তন করতে বাধ্য শুনো শুনো অমর অমর বল আর ওইখানে আল্লাহ নিজের কুদরতী জবানকে ফিট করে দিতে আজকে তুমি আজকের থেকে তুমি যা বলবে তা আল্লাহর জবান দিয়ার কথা বলবে কবিলি খান লব্বি আপা চাইল্ড লাইনের মেহান্ন মেরে দোস্ত চাইল্ড লাইনের মেহান্ন বুনিয়াদের উপরে আল্লাহ আমাদের কাছে যা চান এটা ওজুদে আসবে আর চাইল্ড লাইনের মেহান্নদের উপরে আমরা আল্লাহর কাছ থেকে যা চাই আর চাবো এটাও ওজুদে আসবে আর চাইল্ড লাইনের মেহান্নতের দ্বারা মেরে দোস্ত মেরে দোস্ত আমার আপনার কদর কিমত আল্লাহর কাছে এরকম হবে এরকম হাত পড়তে দেরি চাইতে দেরি আর দিতে দেরি হবে না এরকম আসবে দুনিয়ায় আল্লাহ কাটিতে সালাম দিতে দিতে দিতে দিতে জান্নাতের জুয়ার পর্যন্ত পৌঁছাবে জান্নাতের জুয়ার ওয়ালারা সালামের বৃষ্টি বর্ষিত করবে আর আল্লাহ নিজের সালামের মালা পড়ায়া জান্নাতের ভিতরে ঢুকাবে জান্নাতের দু বসবে যখন করবে জিজ্ঞাস করবে সালাম আমার বন্দারা কার সালাম দাফি কেউ বলবে আয় আল্লাহ আয় আল্লাহ কারো সালাম বাকি নাই সবাইটা পুরা হয়ে গেছে শুধু রব্বুল আলমিনের সালাম বাকি যার জন্য শক্তি তো বিসর্জন দীতি যার জন্য সব দৌড় যার জন্য ছিল জীবনে দৌড়টাই যার জন্য লাগায় রীতি ওই রব্বুল আলমিনের সালাম বাকি আল্লাহ বলবে সত্য আমার সালামই বাকি বলবে হা আল্লাহ আপনার সালামই বাকি আল্লাহ বলবে একজন তোরা গলা আগে বাড়াও আর আমি সালামের মালা তোমার গলায় পড়াই সুরা সুরাই আল্লাহ দিতে সালাম সালাম কৌলাম রসিম সালাম কৌলাম রসিম রব্ের রসিমের সালাম দরকার তো আমি সালাম নিয়ে প্রস্তুত আসো আমার জান্নাতের দুয়ারে আসতে দেরি হবে আমার খুলতেও দেরি হবে না আর তোমাদের চাহাতের উপরে আমার মালা তোমাদের গলায় লাগতেও দেরি হবে না এই জন্য জানলাতে সবাই পান করাবে কিন্তু একটা পর্ব এরকম আসবে বন্দার তিলের টামান্না থাকবে সবার হাতের পানি তো হইল কিন্তু আল্লাহ কোন সময় পান করাবে তো আল্লাহ আমাদেরকে দিনই ঘোষণা দিয়ে দিতেন ও থাকা হোম রব্য হুম সরা একটা পর্ব আসবে আমিও তোমাদেরকে সবার মুখে গ্যালাস লাগায় পান করাইব আমিও পত্ন লাগায় তোমাকে পান করা তোমার মনের আশাকে পুরা করায় চার লাইনের মেহেনা লাইনের মেহেন ইমানীয়তের দাওয়াতের মেহান্ন দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় জিন্দি কোন নেহেজে চলবে কোন তরিকায় চলবে কোন পদ্ধতিতে চলবে ওই পদ্ধতির এলেনের মেহান জিন্দিগি কোন পদ্ধতিতে চলবে জিন্দিগি আমান এটা আমার না। হ্যাঁ যে আওয়াজ ভিতর থেকে বাহির হতেছে ওটা আমি না এই শরীর আমি না শরীর ভিন্ন আমি ভিন্ন এটা আমি না এটা আমার লেদা আমি ভিন্ন এজন্য এই শরীর এই জিন্দিগি আমার প্রত্যেক জিনিস কোন নেহজের উপরে চলবে কোন রাস্তার উপরে চলবে কোন তরিকায় চলবে কোন পদ্ধতিতে চলবে কার কথা অনুযায়ী কার অনুসরণ অনুকরণে চলবে এটার এলেমের এটা এটার এটার এটা এটার মেহান্ন এটার এলেনের মেহান্নার এলেন এর মেহান্ন হ্যাঁ হাসবো তো কেমনে হাসবো দেখব তো কেমনে দেখব ধরব তো কেমনে ধরবো চলবো তো কেমনে চলবো খাইব তো কেমনে খাইবো বসবো তো কেমনে বসবো ঘুমাবো তো কেমনে ঘুমাবো কোরবান জমাম গাজীর উপরে লেখতে লেখতে এতটুকু লেখতে যে আমাদের বাইতুল খালার বাইতুল্লাহ তো সমানই আমাদের বাইকুল খালা বোঝেন তো বোঝেন না এটা নাউজ পড়েন কেমনে আগে বোঝেন তারপরে পড়েন আপনার মতো নাউজুবিল্লা যখন পড়ছি তো আমিও পড়ছি যখন আগে পড়ছি তো ঠিক হয়ে গেছে আমাদের দায়িতুল্লাহার জন্য তালিম আছে আমাদের বাইতুল খলার জন্য তালিম আছে যে বাইতুল খলা তালিম অনুযায়ী ঢুকবে মোহাম্মদুর রসুল তালিম অনুযায়ী ঢুকবে তার বাইতুল কলা বাইতুল খলা হবে না তার হবে যে বাইতুল্লাহ তালিম অনুযায়ী মসজিদে ঢুকবে তার মসজিদে ঢুকেও অ্যাভাবে হবে মোহাম্মদুর তালিমে মোহাম্মদুর রসুল্লার তালিম ছাড়া যদি বাইতুল্লাহর তোয়াপ হয় তো ওই তোয়াপ ও তোপ পেলে হবে না ঠিক না বুঝে আসতে বুঝে আসছে হ্যাঁ আর নাউজুবিল্লা পড়বেন না না না আমাদের জিন্দির মেহান্ন শুধু ভাবে এক লাইনের পার হয়ে যাবে না না না না একটা হল আবাদতের লাইনের মেহান্ন লাইনের মেহান্ন লাইনের আবাদতের লাইনের মেহান্নাই সবচেয়ে বড় আবাদতের ভিতরে যেটা হলো নামাজের উপরে মেহান্ন নামাজের উপরে যত আবাদত আছে আল্লাহ আমাদের উপরে আবাদতের লাইনের মেহান্নত কে আবাদতের লাইনের ওই করে ছাত্রে উঠানো যে আবাদত করে হায় হায় বেড়ে যেত কেমনে যে বুঝাবো কোনদিন কি ওই ব্যক্তিকে নামাজ পড়তে দিত যেটা আয়াত সাহাবার ভিতরে আসে টাকায় হাতে ধরা পড়ছে বলতে তোমার চান নিব তারপরে তোমার মাল নিব বসতে একটু নামাজ পড়তে দেও না তুই রাখ বসতে পড়তে পারো তাড়াতাড়ি পড়বে নামাজে দাঁড়ায় গেছে নামাজই জানে না যে তার নামাজ রং দেখা দিতে। তার নামাজ কাজ করে গেছে তার নামাজ এক ইনকে এক তুফান নিয়ে আসছে তার দুশ্মন দুনিয়ার থেকেও জানে না ইচ্ছা তাম হয়ে গেছে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে এটা তারও জানা নাই ভয়ে কালাম পেরাইতেছে যে এই কালামের পরে আমার উপরে কি ঘটবে তাকায় দেখে সুদর্শন চেহারা হাসতেছে আর বলতেছে এত দেরিতে নামাজ শেষ কেন বলতে তুমি কে তুমি কে বলে আমি ওই ব্যক্তি যেটা তুমি পড়তে ছেলে আমি তার গোলাম বলতে করিকে আসছো বলে চতুর্থ আকাশ থেকে আসছি বলে এত দূরত্ব বলে তোমার নামাজ আমার দূরত্বকে মিনিটে সেকেন্ডে খতম করে দিতে শেষ করে দিতে যদিও তুমি ভাববে প্রথম জমিন থেকে প্রথম আকাশ পাঁচশো বছরের প্রথম আকাশ পাঁচশো বছরের মোটা আকাশ থেকে তৃতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ পাঁচশো বছরের রাস্তা আবার মোটা পাঁচশো বৎসরের তৃতীয়র থেকে তৃতীয় পাঁচশো বছর আবার মোটা পাঁচশো বৎসর তৃতীয়র থেকে চতুর্থ পাঁচশো বৎসর আবার মোটা পাঁচশো বৎসর এই সমস্ত চার হাজার দুই হাজার ঠিক না না চার হাজার চার হাজার বৎসরে রাস্তাকে আমি তোমার চারিদা কাছে অতিক্রম করছি কেননা তোমার নামাজ তোমার এরকম আমার সমস্ত দূরত্বকে খতম করে দিতে সমস্ত থেকে খতম করে দিতে ঠিক না ঠিক না কি বলেন বাচ্চা করে দেখবেন বাচ্চা করে এখন পাওয়া যায় পাওয়া যায় সাবানের দেনা দিয়া বড় বড় পোটকা বানায় ফুদিলে বড় বড় পোটকার মতো বাইরে কিন্তু তার সমস্ত ঠিক না হয় চারিদাকাতে এরকম সমস্ত দূরত্বকে হাওয়ায় মিশায় আর বলছে কি শুধু আমার জন্য না না তোমার মতো কেমত পর্যন্ত যেই আমাকে ডাকবে যেই আমাকে পড়বে তার জন্য আমি চিরদিন উপস্থিত দ্বিতীয় হল লাইনের মেহান্ন চতুর্থ চতুর্থ চতুর্থ চতুর্থ চতুর্থ জিখির তেলাওয়াত লাইনের মেহান্নির তেলাওয়াত মেহান্ন যে ইমান আর এলিম আমাদের কাছে নাচাবে আমরা দিবোনা হদায়ত নাচাবে আমরা দিবোনা চাই লাইনের মেহান্ন যখন হবে বলবে আুনিয়া তো আমি তাকে সুখ দিবো আখেরা তো তাকে আমি সুখ দিব, সে আমার সামনে দামি হয়ে উপস্থিত হবে তার চেয়ে আমার সামনে কেউ থাকবে না আখে দাওয়াতো তবলিগের চাইল বুনিয়াদাইনের মেহান্ন না মেহান্নাই তাবলিগের বুনিয়াদ মেহান্ন কি বলেন যে বলে যে ভাবে যে দাওয়াত তাবলিগের ভিতরে সব যাই আমি বলবো সে ভুলের জঙ্গলে এখনো বাস করে এখনো আছে সে এলেনের কমির চবতা এখনো আছে দাওয়াতের মেহান্ন হুজুর সাল্লাহ হুজুর সস্তম ছাড়া মেহান্ন সস্তম দেওয়া মেহান্ন আল্লাহর হাবিবের আমাদের জন্য রাখা মেহেন্ন এটা হলো চাইল্ড লাইনের মেহান্ন দাওয়াত তবলিগের মেহেনত এই চাইল্ড লাইনের মেহান্ন লাইনের ইমানি লাইনের মেহান্নালিমি লাইনের মেহান্নাইনের মেহান্ন আর মেহান্ন যার ভিতরে আসবে যে চাইল্ড লাইনের মেহান্ন উপরে কোরবানি করবে নিজের সবকিছু বিসর্জন দিবে তো দেখবে সব হারাবে তারপরে দেখবে এরকম পাওয়া পাবে যা হারাইছে তা তো তবে তবেই তারপরে আল্লাহ তাকে যতটুকু দিবে একদিন সে নিজেই বলবে যেমন বলতে ছিল। বদলা কি দিয়া দুনিয়া কি আল্লাহ বলছে না বলে নাই বলছে না বলে নাই আখেরাতের বদলা কি দুনিয়ে দিই নাকি চিৎকার বাইরেতে যে চিৎকার আখেরাতে দেওয়ার কথা দুনিয়া এত কেন দিতেছে যারা জিব্বাচু সাক্ষী নিবার তারা আজকে লক্ষ দিনার হাতিয়া দিতেছে যাদের ঘরে তিন মাস চুলা জ্বলে নেয় তারা সকাল টিকা বৈশাখ সন্ধ্যা পর্যন্ত লক্ষ দেড়হানা করতেছে ঠিক না এরকম দিছে এই জন্য দোষ তো কথা যদি বুঝে আসা থাকে এতদিন দিলে দিলে তবা করি তো আল্লাহ আমার তবা কবুল কেন আল্লাহ তো ওইটাও কবুল করার তৈর আছে কেউ দিনা কইরা কেউ যদি গুনা কইরা গুনা উপরে বৈসা শুধু আকাশের দিকে তাকায় বলে রব্বানা আমাদের আল্লাহ তো ওই আল্লাহ যে বন্ধা জানলো একজন রব আছে রপার তুলা বন্দা তোর মাফ চাইতে হবে আমি মাফ করে দিলাম থেকে তবা করি আল্লাহ এতদিন করি নাই মেহান্নাই নাই তোমার দেওয়া চান মাল হায়াতে জিন্দিগি আর পেতে লাগাই নাই আর যা বাকি আছে কতটুকু বাকি আছে আত্মের থেকে পাক্কা আদম করি আকের দিকে যখনই টাকা দা আসবে যখনই আমার দুয়ারে ডাক আসবে সাহাবাই গ্রামের মতন আমি রমজানের প্রথম তারিখে আসছি মরক্কর্তিকা আমাদের সফর ছিল মরক্ষে ইস্তেমা ছিল পঁয়ত্রিশ বছর পরে প্রথম ইস্তেমা মরক্ষে তিন দেশের বড়রা ময়দানে হইছে বড়রাত হয়েছে মসজিদে হইতো বড়রা যেতেন না টঙ্গি ইজতেমার মতো এক ইস্তেমার মাঠে তাদের হইছে এটারও বিশাল ইতিহাস আছে ওই দেশের সবচেয়ে বড় গায়ক যে সে আমাদের টঙ্গি ইজতেমায় আসছে আর সে টঙ্গি ইজতেমা দেখা তিন চিল্লা লাগায় ফেলা বলতে জায়গা হইলেই তো হবে না এটা তো বানাইতে হবে সে বলতে আমার জীবনের অর্থ দিয়ে আমি বানায় নিব ওইটাই প্রথম ইজতেমা হইছে আটলান্টিকের যে জায়গায় নামতেন ওই জায়গায় দুটা আটলান্টিক দিতে চোদ্দশো বৎসর পরে ওই জায়গার টিকা নাক বরাবর নিউ ইয়র্ক হবে যেখানে ওনার ঘোড়ার তুই পাও ওইখান থেকে নাক এক সুতা এদিক না ওদিক না নিউ ইয়র্ক ওপারে নিউ ইয়র্ক আমেরিকা আমি তো বলি নিউ ইয়র্ক না ওপারে ওই লোক হোয়াইট হাউস থেকে নাম বরাবর হোয়াইট হাউস হবে হোয়াইট যখন নিউ ইয়র্ক ও তাহলে হবে দাঁড়ায় কি বলছে লাউ আলিম তো আর হাদল পাহাড়ি মা চাদি হাদা যদি এই সমুদ্রে ওই প্রান্তে কেউ আমি আমার জন্য তিনশো মসজিদ একত্রিত হয় আপনাদের এইখানে কম সে কম তো দুইশো হয় দুশো মসজিদ আসে না দুইশো মসজিদ যদি সপ্তাহর মেহান করে আর এক মসজিদওয়ালা যদি একজন সপ্তাহ পুরা মসজিদওয়ালারা মেহান্ন করে একজনকে তৈরি করবে কিন্তু আফস আফসোস এখন তস্কিন হবে দেখি এই মাঝে মাছটিকে এরকম আছে যে আমি নগদ জিল্লার জন্য তৈরি আছি একটু দাঁড়ানো দেখি যে আমি তৈরি নগদ দাঁড়ানো নগদ বলতে নগদ যে আমি তৈরি হবো দুদিনের ভিতরে তার পরে যাবো এর একটু দাঁড়াইতো যে তুই একদিনের বা আগামী সবকুজারি পর্যন্ত নগদ আগামী সব পর্যন্ত আমি তৈরি হয়ে আসবো এরকম চিন্তা করল